আসমা বিনতে আবু বকর রিলাহ আল্লাহতে বর্ণিত তিনি বলেন যখন জুবাইর রাহুত আলাহ আমাকে বিয়ে করলেন তখন তার কাছে কোনো ধন সম্পদ ছিল না এমন কি কোনো স্থাবর জমি জমা দাস দাসীও ছিল না শুধুমাত্র কো থেকে পানি উত্তোলনকারী একটি উট ও একটি ঘোড়া ছিল আমি তার উট ও ঘোড়া চরাতাম পানি পান করাতাম এবং পানি উত্তোলনকারী মশক ছিটে গেলে সেলাই করতাম আটা পিসতাম কিন্তু ভালো রুটি তৈরি করতে পারতাম না তাই আনসারি প্রতিবেশী মহিলারা আমার রুটি তৈরিতে সাহায্য করত। আর তারা ছিল খুবই উত্তম নারী রসুল সাল্লাহ আলাই সাল্লাম জুবাই রাহুকে একখণ্ড জমি দিয়েছিলেন আমি সেখান থেকে মাথায় করে খেজুরের আটির বোঝা বহন করে আনতাম ওই জমির দূরত্ব ছিল প্রায় মাইল। একদিন আমি মাথায় করে আটি বহন করে নিয়ে আসছিলাম এমন সময় রসুল সাল্লু আলাই সাল্লাম এর সাক্ষাৎ হল তখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর সঙ্গে কয়েকজন আনসারও ছিল নব্বী সাল্লু আলাই সাল্লাম আমাকে ডাকলেন এবং আমাকে তার উটের পিঠে বসার জন্য তার উটকে আখ আখ বললেন যাতে উঠটি বসে এবং আমি তার পিঠে আরোহণ করতে পারি আমি পর পুরুষের সঙ্গে একত্রে যাওয়ার ব্যাপারে লজ্জাবোধ করতে লাগলাম এবং জুবাইর রজ্লাহ তাল্লাহ্ন আত্মসম্মানবোধের কথা আমার মনে পড়লো। কেননা সে ছিল খুব আত্মমর্যাদাসম্পন্ন ব্যক্তি রসলালুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বুঝতে পারলেন আমি খুব লজ্জাবোধ করছি সুতরাং তিনি এগিয়ে চললেন আমি জুবাই রজিয়্লাহ তাল্হ্ন এর কাছে পৌঁছলাম এবং বললাম আমি খেজুরের আটির বোঝা মাথায় করে নিয়ে আসার সময় পথি মধ্যে রসুল সাল্লু আল্লাম এর সঙ্গে আমার দেখা হয় এবং তার সঙ্গে কিছু সংখ্যক সাহাবি ছিলেন তিনি তার উঠকে হাঁটু বসালেন যেন আমি তাতে সওয়ার হতে পারি কিন্তু আমি তোমার আত্মসম্মানের কথা চিন্তা করে লজ্জা অনুভব করলাম এ কথা শুনে জুবাই রজিয়্লাহ তু বললেন আল্লাহর কসম। খেজুরের আটির বোঝা মাথায় বহন করা তার সঙ্গে উঠে চড়ার চেয়ে আমার কাছে অধিক লজ্জাজনক এরপর আবু বকর সিদ্দিক রজি আহ ঘোড়ার দেখাশোনার জন্য আমার সাহায্যের নিমিত্তে একজন খাদিম পাঠিয়ে দিলেন এরপরই আমি যেন মুক্ত হলাম